السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفا والصلاة والسلام على من لنبي بعده قال صلى الله عليه وسلم لا تتبعن سنة من كان قبلكم حضو القدس بالقدس উপস্থিত ইসলাম প্রিয় বন্ধুগণ এবং শ্রোতা বিন্দু আজকে যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা করেছি সে কে হচ্ছে একটি সমসাময়িক বিষয় যাকে আমরা দেশে এপ্রিল ফুল বলে জানি বা শুনে থাকি এপ্রিল ফুলের নামটি আসলে শুনলে বাংলা বাংলাভাষী মানুষদের কাছে মনে হয় যে হয়তো এপ্রিল মাসে কাউকে কোনো ফুল টুল দেওয়ার বিষয় আছে সে কারণে বিষয়টি অনেকের কাছে খারাপ নাও লাগতে পারে কিন্তু আসলে এটি বাংলা ফুলের অর্থ নয় এটি হচ্ছে ইংরেজি শব্দ এফ ডাবল ও এল থেকে যার অর্থ হচ্ছে বোকা এপ্রিল মাসে ফুল দেওয়ার দিন নয় বরং এপ্রিল মাসের প্রথম তারিখে বোকা বানানোর দিন আমরা এই দিনটিকে সাধারণত দেখে থাকি এপ্রিল মাসের প্রথম তারিখে আমাদের দেশের মুসলিম ও মুসলিম এবং সারা বিশ্বের প্রায় অধিকাংশ অধিক জাতি এই দিবসটিকে পালন করে থাকে তারা এই দিনে বোকা বানায় বোকা বানার রূপরেখা আমরা দেখতে পাই কেউ কাউকে হয়তো একটা আপেল দিচ্ছে আপেলটা দেখতে আপেলের রং এবং আপেলের মতোই কিন্তু যখন যাকে দান করা হলো। সেটা খাওয়ার জন্য কাটছে বা কামড় দিচ্ছে তখন দেখা যাচ্ছে তার মাস্টারকে বোকা বানায় এসে দিন দেখা যায় একটি ভাঙ্গা চেয়ার চেয়ারের পা গুলো ভাঙ্গা কিন্তু কোন রকম করে জোড়া দিয়ে চেয়ারের স্থানে রেখে দেয় ও শিক্ষক মহাশয় যখন ক্লাসে আসেন আসার পর ওই চেয়ারে বসেন তখন হুড়মুর করে যান অনেক সময় শিক্ষক রেগে যান কিন্তু ছাত্ররা বলে উঠে এপ্রিল ফুল মানে এপ্রিল মাসের বোকার দিন রহস্যের দিন এ কথা শুনে মাস্টার সাহেব তখন ক্ষান্ত হন এবং চুপচাপ নিজের কাজ করেন এইভাবে আমরা বোকা মানুষকে বানাতে দেখে থাকি এপ্রিল ফুলে এই দিনকে কেন্দ্র করে আমাদের যে এপ্রিল ফুল কি এবং শরীয়তে এর কতখানি আদেশ বা নিষেধ কি এসেছে এ সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমাদের নতুন প্রজন্ম এবং মডার্ন মুসলিম যাদেরকে আমরা মনে করি বা তারা নিজেকে বলে থাকে এই লোকেরা এই দিনটিকে আরো বেশি করে উদযাপন করে বা করার চেষ্টা করে তাদের কাছে কোনো কিছু যায় আসে না আনন্দ এবং ফুর্তি পেলেই তাদেরকে খুব সুন্দর লাগে তবে এই এপ্রিল ফুলের ইতিহাস কি এটা আমাদের আগে জানা দরকার তবে আমরা এটাও মনে দেখে থাকি যে অনেক মানুষ এপ্রিল ফুলের ইতিহাস কি এই ইতিহাস খুঁজতে ব্যস্ত থাকেন কিন্তু একজন মমিল মানুষ হিসাবে আমাদের কোনো একটি বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শরীর কি বলেছে ইসলামে এর বিধান কি আছে ওই বিষয়টি জানা ইতিহাস জানার চাইতে ইসলামে এর বিধান কি এটা জানা আমাদের কাছে বেশি প্রয়োজন কোন মুসলিম মানুষের জন্য বা কোনো মনুভূমিক মানুষের জন্য যে এপ্রিল ফুলের আলোচনা শুরু হয়েছে সে কারণে আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে দুই কথা না বললে হয় না এপ্রিল ফুল কিভাবে শুরু হয় এ সম্পর্কে ইতিহাস যদি দেখা যায় তাহলে সবচেয়ে গোজামিন ইতিহাস এই এপ্রিল ফুলের ইতিহাস কোন ঐতিহাসিক নির্ভর করে বলতে পারেননি বা লেখেননি যে এপ্রিল ফুলের ইতিহাস আসলে কি কেউ কেউ এক ধরনের মত প্রকাশ করেছেন আর অন্য কেউ আর অন্য ধরনের মত প্রকাশ করেছেন সেই সমস্ত মতের মধ্যে একটি বিশেষ বেশি সংখ্যায় যে মরটি পেশ করা হয়েছে সেই মতটি হলো আসলে রাজা গ্রেগারির রাজা গ্রেগারি হচ্ছে ফ্রান্সের একজন রাজা সেই রাজা জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগারি ক্যালেন্ডার প্রচলন করেছিলেন ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রাজা গ্রেগারি যখন এই জুলিয়ান ক্যালেন্ডার তৈরি করেন বা প্রবর্তন করেন পরিবর্তন করেন তখন থেকে মাসের পয়লা তারিখ ফার্স্ট জানুয়ারি হয় যেহেতু এই পঁচিশ তারিখ থেকে নিয়ে পয়লা এপ্রিল পর্যন্ত সেই সময়ে মানুষ আনন্দ উৎসব করত নতুন বছর হিসাবে সেই কারণে এই এপ্রিল ফুল বা এপ্রিল দিবসের প্রবর্তন সেই সময় থেকে হয় থাকে বা হয়েছে এটি একটি মত ঐতিহাসিকরা বলেছেন আমরা দেখে থাকি বাংলা মাসের চৈত্র মাস বা বৈশাখ মাসের শুরুতে মাছের ডিম আসে যেটা কাছাকাছি এপ্রিল মাসের সময় এবং তারা মনে করত যে মাসের এই বাচ্চাগুলিকে তাদের এটা আরেক ঐতিহাসিকের মত আমাদের কিছু মুসলিম ভাইদের কাছে একটি আরো ইতিহাসের ঘটনা প্রসিদ্ধ আছে এবং মুসলিম ভাইরা এই মতটাকেই অনেক মুসলিম ভাইয়েরা এই মতটাকে বিশ্বাস করেন বা এই এই ইতিহাসকে বিশ্বাস করেন অনেকে মুসলমানদের ইতিহাস স্পেনের সাথে ইউরোপের দেশ, দেশে মুসলমানেরা একসময় রাজত্ব করেছে মুসলিম শাসনকাল কাল সেখানে প্রায় আট শত বছর ধরে ছিল কিন্তু শেষে যখন খ্রিস্টানদের হাতে এই দেশের পতন হয় আর এই বাদশার পতন হয় সেই পতন হওয়ার সময় নাকি করেছিল নৌকা আছে সেই নৌকায় আশ্রয় নিবে বাদশাহ তাদেরকে নিরাপত্তা দিবেন এই কথা শুনার পর নাকি মুসলমানেরা বাড়ি থেকে বের হয়ে মসজিদে আশ্রয় নিয়েছিল বা নৌকায় আশ্রয় নিয়েছিল কিন্তু সেই মানুষকে রহস্য করে বলেছিল রহস্য করে বলেছিল যে মুসলমানরা তোমরা কতখানি ফুল হাউ ফুল ইউ আর তোমরা কতখানি বোকা এ কথা বলার কারণে নাকি এই বোকা দিবস বা এই ইতিহাস সত্য নয় কারণ যতসব সব ঐতিহাসিক স্পেনের এই পতনের ঘটনা লিখেছে তারা সবাই প্রায় ঐকমত্য পেশ করেছেন যে এই গার্নাটা চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ হয় তাহলে এপ্রিল মাসের পয়লা তারিখ কখনো আসে না বরং এপ্রিল মাসটাই আসে না যদি এপ্রিল মাসের আগের পরের সঙ্গে মিলেই না থাকে তাহলে আমরা এই ইতিহাসটাকে ও সত্য বলতে পারি না বন্ধুগণ, কথা যখন এসেছে তখন স্পেন সম্পর্কে কিছু কথা না বলে পারা যাচ্ছে না আমরা আজ অনেকে নিজেকে মডার্ন মুসলিম মনে করি ভাবি আমরা সব হয়েছি কিন্তু ইসলাম সারা পৃথিবীতে সভ্যতা দিয়েছিল ইসলাম সারা পৃথিবীকে সংস্কৃতি শিখেছিল ইসলাম পৃথিবীতে কিছু অবদান রেখেছিল এসব কিছু মুস্তফা সাল্লাহ আলাইস্লামের যুগে এই আরবের মরুভূমি থেকে প্রায় বাহাইন মিশর এবং হাবসা পর্যন্ত পৌঁছে গেছিল প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পর চার খলিফার शासनकाले खिलाफतम आर पृथ्वी प्रचार ए प्रसार लाभ कर विशेषकर चार खीफार पर जो बानुम पिरियड है उमैया पिरियड प्राय शेष बादशाह वली बीन आब्दुल मालिक जो राजें से समय इसलम यचार प्रसार लाभ कर सऊदी आरब বারবের আরবের মরুভূমি থেকে ইসলাম মিশরের প্রবেশ করে মিশর থেকে ইসলাম লিবিয়া হয়ে আলজেরিয়া হয়ে টিস হয়ে মোরকো হয়ে শুধু স্পেনে পৌঁছেছিল ইউরোপের একটি মাত্র দেশ যে বানু মাইয়ার পিরিয়ডে ইউরোপের দেশকে স্বাধীন করেছিল মুসলমানেরা আর এই স্বাধীন করার সময় যিনি কমান্ডার ছিলেন তার নাম ছিল তারেক বিন জিয়াদ তারেক বিন জিয়াদ এমন এক সেনাপতি এমন এক যুদ্ধ কমান্ডার যার ইতিহাস বিশ্বের অধিকাংশ মানুষেরা এবং অধিকাংশ ঐতিহাসিকরাই আলোচনা করেছে এবং গবেষণা করেছে এবং পড়ছে তারেক আলাই স্পেনের জয় করার জন্য প্রথমে তিনি অনেকগুলো জাহাজ তৈরি করেন এই জাহাজ তৈরি করার পর সেনাবাহিনী নিয়ে সমুদ্রের উপর দিয়ে সমুদ্রের মাছ দিয়ে তিনি স্পেনে পৌঁছে যান এই জিনিসটাকে কেন্দ্র করেই ডাক্তার পথে অন্ধকারে আমরা ঘোড়া অর্শ দৌড়ে দিয়েছিলাম এবং আমরা স্পেনকে জয় করেছিলাম তারেকিনিয়াদ যখন এই সমুদ্র পার হয়ে স্পেনের তোটে পৌঁছায় তখন সমস্ত সেনাবাহিনীকে একত্রিত করে যতগুলো নৌকো এবং রসদ ছিল সবগুলোকে জানিয়ে দেয় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয় এ কারণে মোজাহিদের মধ্যে কোন লোকের মধ্যে অন্তরে যদি হেরে যায় তাহলে নৌকা চেপে আবার পিছনে ফিরে নিজের দেশে চলে যাব এই কারণে তিনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছিলেন এই নৌকাকে এবং তার যতগুলো রসদ ছিল সবকে দেওয়ার পর তিনি একটি ভাষণ দিয়েছিলেন যে ভাষণটি আজও যে আজও একটি সাহিত্যিক ভাষণ এবং আরবি সাহিত্যের একটা বিশেষ চ্যাপ্টারের নাম হচ্ছে খুতবা এই খুতবার মধ্যে তারেক বিন জিয়াদের নাম প্রায় প্রথম সারিতেই আসে তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলী যে খুতবাটি প্রদান করেছিলেন তার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাতে তিনি বলেছিলেন এখন আল্লাহ পতন করে বলছি সত্যতা এবং ধৈর্যশীলতা ছাড়া আর কোন তোমাদের উপায় নেই যখন তিনি ভাষণ দিয়েছিলেন ভাষণ দেওয়ার পর তার বাহিনী স্পেনের স্পেনের সেই সমস্ত রাজা এবং সেই সমস্ত সেই সমস্ত শাসক যারা সেখানে শাসন করছিল তাদের উপর মুসলিমের এই সেনাবাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে তখন স্পেনের বুকে ইসলামের পতাকা ধীরে ধীরে উদ্দীন হতে থাকে এবং স্পেনকে সারা স্পেনকে একসময় মুসলমানেরা জয় করে নেয় আর এই ইসলাম আরবের ভূমি থেকে আফ্রিকা হয়ে শুধু ইউরোপে পৌঁছে যায় ইসলাম এবং যার ইতিহাস অনেক বড়ক জিনিস বড় চেপ্টার কিন্তু দু কথা না বলে পাচ্ছি না স্পেনের ইতিহাসের যে জিনিসটি সবচেয়ে বেশি অবদান হিসেবে স্মরণ করা হয় সেটি হচ্ছে নির্মাণ কাজ স্পেনে বড় বড় মসজিদ তৈরি হয়েছিল সুন্দর প্রাসাদ তৈরি হয়েছিল এবং সেই সমস্ত প্রাসাদ এবং আট এবং কোলা আজও পৃথিবীতে মানুষ ওই অনুসরণে এখনো মসজিদ নির্মাণ করে থাকে আমার মনে আছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার এক শিক্ষক স্পেনের সেই মসজিদের কথা বলেন যে মসজিদটি ছিল সেরা মসজিদ স্পেনের যার নাম হচ্ছে জামে কুর্তুবা বা করডোবা জামা মসজিদ সে কোর্টফা সেই মসজিদকে বলেছিলেন পেটানে চার তৈরি করা হয়েছে কিন্তু আসল মসজিদ এখনো রয়ে গেছে বন্ধুগণ স্পেনে জ্ঞান বিজ্ঞানে বেশি উন্নত হয়েছিল যে সেই সময় সেই সময়ে একজন মুফাসির ছিলেন যাকে এখনো সারা বিশ্বের মুফা এবং তফসিল বিশারদগঞ্জ ছিলেন তার নাম হচ্ছে ইমাম কুরতু তার তফসির নাম হচ্ছে জামে জামে যেটা লিখেছিলেন কুর্তুদি ইমাম কুর্তুবী সেই কুর্তুবা বা কোর্ডবা শহরের দিকে নিষ্বত করে তার দিকে সম্পর্কিত করে তার তার কে বলা হয় তফসিরে কুর্তুদি সেই সময় একটি বিশেষ বিশেষ অবদান তাদের ছিল আরবি সাহিত্যের অবদান এখন এম এবং এবং পিএইচডিতে যে সমস্ত কোর্স পড়ানো হয় আরবি সাহিত্যে সেই আরবি অর্থাৎ অন্দুরচি বা স্পেনিশ বা সেই স্পেনিশ যুগের আদব এবং সাহিত্য যেটা আরবিতে এখনো এম এবং এবং পিএইচডিতে পড়ানো হয় সেই যুগে লজিক এবং ফিলোসফি সেখান থেকেই বিস্তার লাভ করেছিল সেই লজিক এবং ফিলোসফির মাস্টার ছিলেন ইবনে রুশ আজও আমরা আমাদের দেশের ছাত্ররা যে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ে তারা অধিকাংশই ইবনে রুশদের নাম জানেন কিন্তু তিনি ছিলেন সেই স্পেনের দার্শনিক এবং লজিক যার নাম হচ্ছে ইদনে রুশ আমরা সেই সময় হিস্টোরি এবং জিওগ্রাফির নাম জানি সেই সময় হিস্ট্রি এবং যারা অবদান রেখেছিলেন তার মধ্যে আব্বাস বিন ফার্নাস অন্যতম ব্যক্তিত্ব এগুলো আমাদের হারানো ইতিহাসের কিছু কথা যেটা আজ আলোচনা করার সময় আপনাদের সামনে তুলে ধরলাম चिन्हे से मानसर चाहते खराब अवस्था दुख जनक बेपारे अल्लाह तला सत्यल्ला কোনো মানুষের অবস্থা আল্লাহ তারা ততক্ষণে পরিবর্তন করেন না যেটা আমাদের মুসলমানদের একটি গৌরবের বিষয় কিন্তু এখন এই গৌরবটাও আমরা হারিয়ে ফেলেছি যেমন যেমন আমরা একে স্মরণ করি না বা একে করি এর অধ্যয়ন করি না তেমন তেমন আমাদের এই জিনিসটা হারিয়ে গেছে আমরা আলোচনা করছিলাম যে এপ্রিল ফুল যে দিবসটিকে বোকা দিবস হিসাবে উদযাপন করা হয় সেই দিবসটির ইতিহাস কি তার কিছু কথা আমরা আলোচনা করলাম এই ইতিহাস জানান চাইতে বেশি প্রয়োজন হচ্ছে যে আমরা জানব আমাদের ইসলামে প্রিয় ধর্ম ইসলামে এর বিধান কি আছে বন্ধুগণ এপ্রিল ফুল একটি এমন দিন বা এমন দিবস বা এমন একটি ইতিহাস এমন একটা কাজ যার কোনো আগা গোড়াই নেই কোথার থেকে আবিষ্কার করলো কে বললো কেন করলো এর কোনো আসল পাওয়া যাচ্ছে না। আর আমরা দেখে দেখে মেনে যাচ্ছি বা উদযাপন করে যাচ্ছি মনে রাখবেন একজন মুসলিম মানুষ কোন কাজ বা কোন সংবাদ ততক্ষণে গ্রহণ করতে পারে না বিশ্বাস করতে পারে না যতক্ষণে তার যাচাই বাছাই না করা হয় আল্লাহ করো। আর যাই শুনছি তাই মেনে যাচ্ছি তাই বিশ্বাস করছি তাই বলে বেড়াচ্ছি দেখলাম সাল্লা সাল্লাম বলছেন কাকা বিল মার এ কাজেবা কুল্লেমা সামে একজন মানুষের জন্য একজন মানুষকে মৃত্যু খার জন্য এতখানি যথেষ্ট আসল ইতিহাস কি ওটা কতখানি উদযাপন করা ঠিক বা ঠিক আমরা কিছুই জানতে চাচ্ছি না মোট কথা হলো ভাই এই এপ্রিল ফুলের ইতিহাস আর এর সঠিক ইতিহাস কিছু পাওয়া যায় না তাই এ ব্যাপারে যাই শুনবো তাই বলবেন কোন ভালো মুসলিমের পরিচয় নয় আল্লাহ রসুল এ থেকে নিষেধ করেছেন বন্ধুগণ আমরা বিজাতীয় অনুকরণ আমাদের মুসলিমদের সভ্যতা না এটা অসভ্য জাতি কিংবা এমন এক জাতি যারা মুসলিম নয় সেই সমস্ত জাতির অনুসরণ আর ইসলামে এরকম কোন জাতির বিশেষ এক বিশেষ কোন ঈদ বা কোন মেলা বা বিশেষ আর এরকম যে ব্যক্তি কোন কৌমের কোন গোষ্ঠীর অনুসরণ করবে সে তাদেরই গৌরভুক্ত হবে আর এই জিনিসটি আমাদের স্মরণ করিয়ে দেবী নবী মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের একটি এমন হাদিস যে হাদিস রসুলের ভবিষ্যৎবাণী আর সেটি আজ সত্য হয়েছে আল্লাহ আল্লাহ রসুল বলছেন যদি তারা হাতটা আল্লাহ দেখাল যদি তারা সাথে ঢুকে তোমরা ও আজ আমরা মুসলিম এরকম যা কিছু আমরা দেখছি অন্যরা করছে আমরা তাই করে যাচ্ছি সেটা যাচাই বাছাই করছি না ইসলামে তার আদেশ কি আমরা আমাদের ছেড়ে পেরে আমাদের সন্তানদেরও বাদ দে মানায় জন্মদিবস মানে নিজেরও মানে। আমরা দেখেছি যে তারা নিজের সংস্কৃতের নামে বাচ্চা কাচ্চাদের গান শিক্ষা দেয় বাঁচনা শিক্ষা দেয় তাই আমরা আমাদের ছেলে পেলেদের সন্তানদের গান এবং বাজনার শিক্ষা দিয়ে। আমরা দেখেছি আর সালাম একটি এমন বাক্য এবং সব প্রযোজ্য আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অর্থাৎ তোমার উপর আল্লাহর রহমত পরিস হোক কোন মানুষ যদি মারা যায় তাও ঠিক মানুষ জীবিত থাকে তাও ঠিক কোনো মানুষ থাকে তাও ঠিক থাকে তাও ঠিক কিন্তু কোন মানুষ যদি সমস্যায় থাকে আর ওই সময় গুড মর্নি হোক আমরা দেখেছি যে ওরা প্যান্ট গিটের নিচে পড়ে তাই আমরা তাদের অনুসরণে প্যান্ট গিটের নিচে পড়তে শুরু করেছি আবার কিছুদিন পর দেখলাম যে ওরা ছটা করে হাঁটু পর্যন্ত করেছে তখন আমরা আমরা এরকম অনুসরণ করে যাচ্ছি এপ্রিল ফুল মারা যাবে না কারণ এটি হচ্ছে একটি বিজাতি অনুসরণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করে তৃতীয় কারণ এপ্রিল ফুল আমরা এই কারণে উদযাপন করতে পারি না हो हो मुस्लिम मुस्लिम धोका मुस्लिम मानुषिम भाई जो प्रतारित करते प्रतारित करो मक्रोल खुदा नोका मानुष के धोखा दे प्रतारणा करी ধর্মের অনুসরণে নয় বা বিজাতি অনুসরণে নয় কিন্তু আমরা একটু রহস্য করি জোগিং করি জোগাড়ি করি আমাদের একটু আনন্দ লাগে ফুর্তি লাগে সে কারণে আমরা এটা করি মনে রাখবেন ভাই এরকম অবস্থাতেও আপনি সত্যি রহস্য করি আর এপ্রিল ফুলের এই রহস্য সত্যি নয় বরং হচ্ছে মিথ্যা বন্ধুগণ মনে রাখবেন কোন মানুষ যদি রহস্য করার সময় মিথ্যা কে করে তাহলে আল্লাহ রসুল সাল্লু একটা আল্লাহ একটি প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি লেমান তারাকাল কির কাজেবা ওয়াই দেখান যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে যদিও সেটা রহস্য করে হয় মানে রহস্যের ক্ষেত্রেও যদি কোন মানুষ মিথ্যা কে পরিত্যাগ করে তাহলে আল্লাহ রসুল আমি তার জন্য ইসলামে এটা নিষেধ করা হয়েছে আর যে এটা থেকে পরিত্যাগ করবে তার জন্য জান্নাতে বিরাট প্রাসাদেরা করা হয়েছে বন্ধুগণ এটি একটি মিথ্যা এই এপ্রিল ফুলের প্রচলন মাধ্যমে অন্য মানুষকে হাসায় ইসলাম এটা অনুষ্ঠিত করে। আল্লাহ রসুল বলছেন হাদিস ধ্বংস হোক তার জন্য যে মানুষের সঙ্গে কথা বলে তার জন্য ধ্বংস হোক তার জন্য ধ্বংস হোক এই হাজি থেকে এবং আবু দাউদ রাহমাতুল্লাহ আলহ তের হাজার নশো নম্বর হাদিসে বর্ণনা করেছেন বন্ধুগণ আলোচনা প্রায় শেষ শেষের দিকে যে কথাটি সারাংশ স্বরূপ বলতে চাই সেটি হচ্ছে এই যে এপ্রিল ফুল বা এপ্রিল মাসের প্রথম তারিখে মানুষকে বোকা বানানোর এই এবং ইতিহাস খুবই গোজামিল ইতিহাস তার কোনো সত্য তথ্য পাওয়া যায় না আর কোন মানুষ যদি তথ্য খুঁজে বেরো করে নেয় যে মুসলিমকে স্পেনের রাজা বোকা বানিয়েছিল সেই কারণে আমাদেরকে এপ্রিল ফুল ছাড়তে হবে এরকম কথা না বিজাতি অনুসরণ এমন কথা এমন কাজ যার কোনো আগাম আসা নেই আর এরকম কাজ ইসলাম শিকার করে না আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে भलो ममचयार तौफिक दान करें विजाति अनुसरण दूरे रखें